মানবতার সমাধান আসসালামু আলাইকুম আম্মা করিমাবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা বিগত আলোচনাগুলিতে জাকাত সম্পর্কে আলোচনা শুনেছি এর বিস্তারিত বিবরণ আমরা পেয়েছি আজকে আমরা আরেকটু জেনে নেওয়ার চেষ্টা করব আমরা জাকাত নিয়ে আলোচনা করলাম কিন্তু জাকাত দেবো আমরা কাকেই জাকাত দেওয়ার পদ্ধতি আমরা জানলাম কিন্তু কাকে দেব সেটি আমরা এখনও জানি নি সেটি আমরা এখন জেনে নেওয়ার চেষ্টা করব। আল্লাহ করবো আল্লা সুবাহ জাকাত কাকে দেব এমর মেয়ে খর অনুলকারী মিসুরা তাওবা ষাট নম্বর আয়াতে সুন্দরভাবে তুলে ধরেছেন জাকাত বেয়ের খাত হলো আটটি খাত আল্লা সুবাহানবুয়া তালা বলেন إنما الصدقات للفقراء والمساكين والعاملين عليها والمؤلفة قلوبهم وفي العقاب والغارمين وفي سبيل الله ضبن السبيل فريضة من الله والله عليم حكيم উল্লেখ করে দিয়েছেন সেখানে আটটি খাত আল্লাহ সাহত উল্লেখ করেছেন প্রথমে আল্লাহ আলম বলেনের অধিকারী হচ্ছে কারা আল ফা মাকিন ফকির এবং মিসকিন আটটি খাতের মাঝে একটি খাত হলো ফকির দ্বিতীয় খাত হলো মিসকিন আমাদের সমাজে আমরা ফকির মিসকিন সমর্থবোধক শব্দ হিসাবে ব্যবহার করে থাকি কিন্তু আল্লাহ সানা হওয়া তা আলা যেভাবে ব্যবহার করেছেন দুটি ভিন্ন ভিন্ন খাত হিসাবে এতে বোঝা যায় যে না দুটি সমর্থবোধক নয় দুটির মাঝে পার্থক্য রয়েছে ফকির মিসকিন পার্থক্য রয়েছে তবে কে সবচেয়ে অভাবী অসহায় আল্লাহ রাবুল আলামিন সর্বপ্রথম বলেন ইন্নামা সদা কাতুলিল ফারা ইসদকা হচ্ছে ফকির প্রথম অধিকার রাখে দ্বিতীয় হলো ওলমা সাকিন এবং মিসকিন যারা তারা অধিকার রাখে তাহলে এ আয়ের থেকে বোঝা যায় যে আল্লা সুবাহানব্বালা এক নম্বরে স্থান দিয়েছেন ফকিরকে ফকিরেই হচ্ছে সবচেয়ে অভাবগ্রস্ত সেই সবচেয়ে পাওয়ার অধিকার রাখে তো ফকির হচ্ছে তাকে বলা হয় যার সামান্য চলার মতো কিছু নেই তাকে বলা হয় ফকির মিসকিন তাকে বলা হয় যার কিছু রয়েছে কিন্তু সেটি তার জন্য যথেষ্ট নয় ফকির হলো যার কিছুই নেই মিসকিন হলো যার কিছু রয়েছে কিন্তু সেটা তার জন্য যথেষ্ট নয় এ ফির মিসকিনকে কতটুকু পরিমাণ জাকাতের অর্থ দেওয়া যাবে জবাব একজন ফকির একজন মিসকিন তারা যদি অসহায় অক্ষম হয়ে থাকে তাহলে কমপক্ষে তাদেরকে এক বছর যতটুকু প্রয়োজন ততটুকু তাকে দেওয়া যায় ইন্নামসদা কাতুল ফোকারা ওল মাসাক তৃতীয় বিষয় হল তবে মনে রাখতে হবে জাকাত যাদেরকে দেওয়া হবে সকলকে অবশ্যই মুসলিম হতে হবে কারণ অ মুসলিমকে জাকাত দেওয়া যায় না ইন্নামসদাকলিল ফোকারা ওল মাসাক ফির বলেন মিসকিন বলেন সকল ব্যক্তি হতে হবে মুসলিম শুধু একটি খাত রয়েছে সামনে আসবে অর্থাৎ যাকে ইসলামের দিকে আকৃষ্ট করার জন্য বা ইসলামে প্রতিষ্ঠিত থাকার জন্য সেই ক্ষেত্রে অমুসলিম হতে পারে এছাড়া অন্য কোনোটি অমুসলিম চলবে না প্রথম বিষয় হল ফকির দ্বিতীয় মিসকিন তৃতীয় হল আল আমিনা আলিহা জাকাত সংগ্রহে নিয়োজিত কর্মচারী কর্মকর্তা যারা তাদের কেউ পারিশ্রমিক হিসাবে জাকাতের অর্থ থেকে দেওয়া যাবে তবে মনে রাখতে হবে কিভাবে তাকে দেব আমাদের সমাজে অনেক সময় অনেক সচ্ছল ব্যক্তিরা হয়তো জাকাত কালেকশনের পিছনে সংগ্রহ করার পিছনে কিছু সময় দেন এতে তারা এর অংশ নিতে চান আমরা বলবো যাকে আল্লাহ সবহানা তালা সচ্ছল করেছেন তার এটা থেকে বিরত থাকাটাই ভালো কারণ এর অধিকারী হচ্ছে প্রকৃতপক্ষে অসহায় দরিদ্র ফকির মিসকিন তারা আপনি যদি সচ্ছল হন তাহলে তা নেওয়া থেকে বিরত থাকবেন যদি একান্ত আপনাকে নিতে হয় তাহলে যতটুকু যে পরিমাণ আপনি এর পিছনে সময় দেবেন শ্রম দিবেন সেই পরিমাণ এর অর্থ এই নয় যে আট খাতের এক খাত হলো জাকাত আদায়ের কর্মচারী সুতরাং তিনি নিয়ে বসবেন তা নয় বরং তিনি অতটুকু নিতে পারেন যতটুকু তিনি শ্রম দিয়েছেন সময় দিয়েছেন এর বিনিময় হিসাবে চতুর্থ বিষয় হলো এমন ব্যক্তি যাকে ইসলামের দিকে আকৃষ্ট করার জন্য জাকাত দেওয়া হবে এই ব্যক্তি দুই ধরনের হতে পারে এক হলো মুসলিম আর এক হলো অমুসলিম অমুসলিম হলো ইসলামের দিকে আকৃষ্ট করার জন্য তাকে যে ধরনের সম্পদ দিলে হবে সেই ধরনের জাকাত থেকে দেওয়া যাবে আর মুসলিম হলো সেই মুসলিম যে ব্যক্তি সবেমাত্র হয়তো মুসলিম হয়েছে কিন্তু ইসলামের উপর টিকে থাকা তার জন্য কঠিন হয়ে যাচ্ছে অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তিনি অসহায় এমন অবস্থায় এমন নবমুসলিমকে অর্থ দিয়ে সহায়তা দিয়ে তাকে ইসলামের উপর টিকে থাকার জন্য সহযোগিতা দেওয়া যেতে পারে পঞ্চম বিষয় হচ্ছে অফের রেকাপ ওফের রেকাপ বলতে কৃতদাস। কৃতদাস এক্ষেত্রে তিনটি বিষয় হতে পারে প্রথম হলো এমন কৃতদাস অবশ্যই তাদের সকলকে মুসলিম হতে হবে এমন কৃতদাস যে তার মালিকের কাছে চুক্তিবদ্ধ কিছু অর্থ দিতে পারলে সে মুক্তি পেয়ে যাবে এমন দ্বিতীয় হলো যে চুক্তিবদ্ধ নয় সম্পূর্ণকৃত দাস রয়েছে সে অর্থ নিয়ে জাকাতের পয়সা নিয়ে মুক্তি হতে পারে এমন তৃতীয় হল এমন মুসলিম ব্যক্তি যে অমুসলিমদের কাছে বন্দী হয়ে রয়েছে তাকে মুক্ত করার জন্য যদি অর্থের প্রয়োজন হয় তাহলে সেখানে তাওয়া বিষয় রয়েছে ষষ্ঠ বিষয় হলো আলগারিমিন আলগারিমিন ঋণগ্রস্ত ঋণগ্রস্ত বলতে কী এই ঋণগ্রস্ত হচ্ছে সেই ব্যক্তি যিনি ঋণগ্রস্ত হওয়ার কারণে ব্যক্তিগত প্রয়োজনে তিনি ঋণগ্রস্ত হয়েছেন তার ঋণ পরিশোধের কোনো সম্পদ নেই কোনো সুযোগ নেই এমন ব্যক্তিকে ঋণ পরিষদের জন্য জাকাত থেকে অর্থ দেওয়া শরীয়তসম্মত এই জাকাত থেকে অর্থ দিয়ে তাকে ঋণ থেকে মুক্ত করতে হবে ঠিক তেমনইভাবে যদি এমন ব্যক্তি হয় তিনি আসলে ঋণগ্রস্ত অথচ দেখা যায় তার অনেক স্থাবর সম্পদ রয়েছে জায়গা জমি বা ইত্যাদি সেগুলি বিক্রি করে তিনি জাকাত ঋণ পরিশোধ করতে পারেন এমন ব্যক্তির জন্য কখনো বৈধ নয় জাকাতের পয়সা নিয়ে তিনি ঋণ পরিশোধ করবেন না বরং তার নিজস্ব যদি কোনোই সম্পদ না থাকে ঋণ পরিশোধের জন্য তাহলেই শুধু তার জন্য অনুমতি রয়েছে সুযোগ রয়েছে তিনি জাকাতের অর্থ নিয়ে নিজের ঋণ পরিশোধ করবেন সপ্তম ফি সাবির ফি সাবির একটি গুরুত্বপূর্ণ খাদ এ খাদ দ্বারা কি উদ্দেশ্য ফি সাবির দ্বারা উদ্দেশ্য হল মূলত প্রকৃতপক্ষে রাসুল সাল্লাহ আলী হুসাল্লাম এর যুগে ফিসাবির্লা দ্বারা হলো জিহাদ ফি সাবির যে সমস্ত যোদ্ধা আল্লাহর পথে জেহাদ করবেন জেহাদের অস্ত্র শস্ত্র সরঞ্জামাদি সেগুলির জন্য যে অর্থের প্রয়োজন সেটি জাকাতের অর্থ দিয়েও তাদেরকে দেওয়া বৈধ সেটি গ্রহণ করতে পারে কি যদিও বাড়িতে নিজে সমর্থবান হয়ে থাকেন তিনি জিহাদ ফিসাবল্লায় অংশগ্রহণ করার জন্য সেখানে যে প্রয়োজন হবে সেই ব্যয়টুকু সেই অর্থ সেই পয়সা তিনি জাকাত থেকে গ্রহণ করতে পারবেন অন্যভাবে জিহাদ ফিসাবর ইল্লা জিহাদের ময়দানে সেখানে কোনো দুর্গ তৈরি করা কোনো কিছু নির্মাণ করা জিহাদের উদ্দেশ্যে প্রয়োজনে সেটাও জাকাতের অর্থ দিয়ে নির্মাণ করা বা কাজে লাগানো বৈধ রয়েছে সম্মানিত দর্শক শ্রোতা অনেক প্রেক্ষাপট রয়েছে যেখানে এই ধরনের প্রকাশ্য জিহাদ ফি সাবলার পরিবেশ হয়তো পাচ্ছে না তাহলে সেখানে কি ফিসাবিল্লার খাত হিসাবে দিনই প্রতিষ্ঠান সম্ভব না, জবাব হাঁ যদি দাওয়া ইলাল্লাহ আলাল্লাহ সত্যিকারীভাবে আল্লাহর পথে দাওয়াত দেওয়া এমন কোনো প্রতিষ্ঠান থেকে থাকে বা আল্লাহর দিন প্রতিষ্ঠিত করার জন্য এমন কোনো প্রতিষ্ঠান হয় শিক্ষা প্রতিষ্ঠান হয় যেটা কোনোভাবে ভিন্ন দিক থেকে সরকারিভাবে বা কোনোভাবে অনুদান লাভ করে না শুধু এই সমস্ত সহযোগিতার মাধ্যমেই সেটি পরিচালিত হয় তাহলে এমন প্রতিষ্ঠানে সেটিও দেওয়া জায়েজ হতে পারে বা জায়েজ হবে ওল্লাহ তলম অষ্টম খাত হচ্ছে এবনু সাবিল এবনু সাবিল বলতে পথিক মুসাফির যিনি বাড়িতে হয়তো সচ্ছল সম্পদশালী কিন্তু পথে তিনি এমন সংকটে পড়ে গেছেন তার পয়সা নেই তাহলে তিনি যতটুকু প্রয়োজন স্বচ্ছল হলেও সেই পথিক অবস্থায় সফর অবস্থায় তিনি জাকাতের পয়সা নিয়ে সহযোগিতা নিতে পারেন এটি তার জন্য বৈধ সম্মানিত দর্শক শ্রোতা মনে রাখতে হবে এই আর্ট শ্রেণির ক্ষেত্রে যাদেরকে দেবো আমরা সেই ইসলামের দিকে আকৃষ্ট করার খাতটি বাদ দিয়ে বাকি সকলকে অবশ্যই মুসলিম হতে হবে সাদা আরেকটি বিষয় মনে রাখতে হবে যে মুহাম্মদ সাল্লা আলি হুসাল্লাম এবং তার বংশধর যারা তাদের জন্য এই জাকাতের অর্থ কখনও বা বনি সদস্য যারা তাদের জন্য জাকাতের অর্থ কখনো বৈধ নয় তাদেরকে দেওয়া ঠিক হবে না এভাবে আমরা জাকাত সঠিক খাতে ব্যয় করার চেষ্টা করব মনে রাখতে হবে আপনি ফিস খাত হিসাবে যখন ব্যবহার করবেন সেটি যেন অবশ্যই করান ও সহি আলোকে হয় কোনো বেদায়াতি সের কী প্রতিষ্ঠান যেন না হয় সেটি আপনাকে মনে রাখতে হবে আমরা যেন সঠিক খাতে সঠিকভাবে আমাদের জাকাতের অর্থ ব্যয় করতে পারি আল্লাহ আমাদের সকলকে সে তো অভিজ্ঞান করুন সুপ্রিয় দর্শক শ্রোতা একটু সংক্ষিপ্ত বিরতির দিকে যাচ্ছি এরপর আবার আমরা ফিরে আসবো আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি ওবরাকাতু প্রতি রবিবার সন্ধ্যা সাতটায় পুনঃ সম্প্রচার সকাল এগারোটায় বাংলাদেশে বাংলায়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 প্রতি শুক্রবার থেকে বুধবার রাত নটায় পুনঃ সম্প্রচার সকাল সাড়ে সাতটায় বাংলাদেশে শিক্ষা শরীয় প্রত্যেকটি আল্লাহ প্রদত্তের প্রচার তখন অল্প সংখ্যক মানুষ তারা বলবে এটা হলো তহিদ এটা হলো শিরো সহিদ এটা হলো সমস্ত মানুষকে ইসলামের ছায়াতে একজট করার চেষ্টা আমাদের জীবনকে আলোকিত করার প্রয়াস সুন্নাতের লক্ষ্য পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতু সুপ্রিয় দর্শক শ্রোতা সংক্ষিপ্ত বিরতির পর আবার আমরা ফিরে আসলাম আমাদের আলোচনায় আমরা জাকাত সংক্রান্ত বিস্তারিত আলোচনা শুনেছি জাকাত কাঁদেরকে দেব সে আমরা আলোচনা শুনেছি জাকাতের সাথে সংশ্লিষ্ট আরেকটি জাকাত রয়েছে সে বিষয় নিয়ে আজকে আমরা এ আলোচনা করব সেটি হচ্ছে জাকাতুল ফিতর জাকাতুল ফিতর এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় জাকাতুল ফিতের কোনো ঐচ্ছিকা বা নয় জাকাতুল ফিতের যেটি রমজান মুবারক শেষ হয়ে জাকাত দিতে হয় সেটিকে বলা হয় জাকাতুল ফিতের যার অপর নাম সদকাতুল ফিতরও বলা হয় জাকাতুল ফিতের বা সদকাতুল ফিতের হুকুম সাহাবি আবদুল্লা ইবিনা অমারদ আল্লাহ তালন বর্ণনা করেন তিনি বলেন ফরদা রসুল্লাহি সাল্লাম জাকাতল ফিতর। সলিম নত চুরা নম্বর হাদিস বোলেন রসুল সাহিম ফরজা রাসুল্লাহ সাল্লাম জাকাত আল ফিতর জাকাতুল ফিতরকে তিনি ফরজ করে দিয়েছেন কতটুকু শাহ আমিন তামারিন ও শাহ আমিন শাহরিন এক শাহ খেজুর অথবা এক সা জব কার জন্য কৃতদাস হলেও স্বাধীন হলেও ছোট হলেও বড় হলেও নারী হলেও পুরুষ হলেও সকল প্রকার মুসলিমদের জন্য এবং তিনি নির্দেশ দিয়েছেন এ জাকাতুল বের করতে হবে কখন এ জাকাতুল ফিতর দিতে হবে ঈদের সালাতের উদ্দেশ্যে বের হওয়ার পূর্বেই আসুন আমরা জাকাতুল ফেতের সংক্রান্ত কিছু বিষয় জেনে নেওয়ার চেষ্টা করি কাদের জন্য জাকাতুল ফেতের ও আজীব জো আব জাকাতুল ফেতের ওয়াজীব হওয়া বা ফরজ হওয়ার জন্য কোনো তেমন উল্লেখযোগ্য কোনো নির্দিষ্ট পরিমাণের সম্পদের মালিক হতে হবে এমন নয় বরং সেই ঈদ উল দিন যিনি এতটুকু সম্পদের মালিক হবেন যে নিজের পূর্ণভাবে খাওয়া দাওয়া প্রয়োজন মিটানোর পরে জাকাতুল ফেতের দিতে পারেন এতটুকু সম্পদের যিনি মালিক হবেন তার জন্যই জাকাতুল ফেতর আদায় করা ফর জাকাতুল ফেতর এর পরিমাণ কতটুকু এর পরিমাণ নিয়ে আসলেই আমাদেরকে মনে রাখতে হবে রাসুল সাল্লাহ আলহিহাসাল্লাম জাকাতুল ফেতর এর পরিমাণ সম্পর্কে স্পষ্টভাবে তিনি উল্লেখ করেছেন যে আদেশটি আগে শুনলাম আমরা বুখারির পনেরো মুসলিমের তিন নম্বর হাদিস সহি মুসলিমের নয় পরিমাণ উল্লেখ করা রয়েছে আরো একটি স্পষ্ট এক্ষেত্রে আমরা আরেকটি হাদিস শুনি যেটি সহিউল বুখারের পনেরো শত নম্বর হাদিস এক নম্বর হাদিস সহি মুসলিমের নয় শত হাদিস হাদিসটি প্রসিদ্ধ সাহাবি ابو سعيد الخدري رضی الله تعالی عنہ বর্ণনা করেন كنا نخرج زكاه الفطر اذا كان فينا رسول الله صلى الله عليه وسلم ساعا من اقثن ساعا من طعام او ساعا من شعير او ساعا من تمر او ساعا من زبيب او ساعا من اقثن ابو سعيد الخدري رضی الله عنه বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি والسلام আমাদের মাঝে ছিলেন তার যুগে আমরা যাকাতুল ফিতর বের করতাম এক সা অথবা একসা পনির সবকিছু যেটাই আমরা বের করি না কেন শুকনো খাদ্য আর তরল খাদ্য আর যাই কিছু বের করি না কেন সবগুলি পরিমাণ ছিল এর কম ছিল না ফলাম তিনি বলছেন এভাবে আমরা জাকাত জাকাতুল ফেতর বের করতামই কতদিন পর্যন্ত মাবিয়ারহুর মদিনায় আগমন পর্যন্ত মাবিয়র আল্লাহ আনহু যখন মদিনায় আসলেন এসে তিনি বললেন সেই শাম থেকে মুদিনায় এসে তিনি বললেন যে আসলেই শামের যে গম সেই গম অর্ধসা এক কেজি খেজুরের সম হয়ে থাকে এই কথা বলার কারণে কিছু মানুষ তখন থেকে অর্ধসা গম তারা দেওয়ার চিন্তা করলেন আবু সাইদ কুদিরাজ্লা আনহু বলছেন ফা আকাদাসুবিদা আলিকা মানুষেরা সেই নিয়মটা গ্রহণ করল আম্মা আনা ফালা আজ আলু উখরিজহু ক্যামা কোনটু ওখরিজহু কিন্তু আমি রাসুল সাল্লি হুসাল্লামের যুগে যেমনইভাবে এক সা বের করতাম আজও ঠিক তেমনইভাবে একসা আমি বের করতে থাকি তার কম কখনো আমি বের করি না আসলে প্রকৃত সুন্না হলো রাসুল সাল্লাহ আলীহাসাল্লামের খোলাফায় রাশিদিন আবু ওক রদিয়াল্লা আনহু অমার রদিয়াল্লাহ আনহু ওসমান রাজি আনহু আলী রাজিয়াল্লাহ আনহু সকলেই তারা যেই সুনার উপর ছিলেন সেই সুন্না হল একসা। খাদ্য আপনাকে ফেতরার জন্য সদ্কাতুল ফেতের বা জাকাতুল ফেতের জন্য বের করতে হবে প্রতিটি জনের প্রতিটি ব্যক্তির পক্ষ থেকে জাকাতুল ফেতের এক সা এক সা কত টুকু। আমরা সা সংক্রান্ত আলোচনায় আগেও কিছুটা ইঙ্গিত দিয়েছি জাকাতের আলোচনায় যে সা মূলত একটি পাত্রের নাম এই সা এর দুটি পরিমাণ রয়েছে একটি হলো ইরাকি শাহ আর একটি হলো মদিনার সা প্রতিটি মুসলিমের রাসুলসাল্লা হাসাল্লামের মদিনার সায় অনুসরণ করা উচিত মদিনার সাহ এই পাত্রটি যার পরিমাণ বর্তমান অজনে প্রায় আড়াই কেজি যদিও কেউ কিছু কম বা বেশি বলে থাকেন কারণ মূলত কম বেশি হওয়ার কারণ হল একটি পাত্রের নাম হলো সাহ এই পাত্রে যদি গম দেওয়া হয় তাহলে হয়তো যতটুকু ধরবে যদি এই পাত্রে মুড়ি দেওয়া হয় তাহলে তার চেয়ে অনেক কম ধরবে যখন আমি বলতে পারবো না যে আধা কেজি মুড়ি ধরলে এই সাহের পরিমাণ হচ্ছে আধা কেজি তা নয় সুতরাং আমরা সাধারণত মনে করব যে আড়াই কেজি হচ্ছে এক সা এর পরিমাণ জনপ্রতি এক সাহ খাদ্য আপনি যেটা খান আপনি যদি চাল খান চাল বের করবেন আপনি যদি গম খান আটা খান সেটা দেবেন যেটাই হোক আধা সাহ দেওয়া কখনো রাসুল সাল আলি হুসাল্লাম ও খোলাফায় রাশিদিনের সন্না নয় তাই সেই নিয়মের অনুসরণ করা উচিত নয় সাহাবি আবু সাঈদ কদিরাজিয়াল্লাহ আনহু কঠিনভাবে তিনি বললেন সম্মানিত দর্শক শ্রোতা এখানে একটি চিন্তারও বিষয় রয়েছে কেউ যদি গম দিতে চান আটা দিতে চান সেখানে মহাবিয়া রাজিয়াল্লাহ আনহু যে ইস্তেহাদ করলেন সেই ইস্তেহাদে তো আপনার কাছে আজকে নয় কারণ আজকে এক চাল যদি আপনি দেন তাহলে সেই এক চালের সম অর্ধসা অর্ধ আটা তো কখনো হয় না বরং আটার দাম চালের চেয়ে কখনো কমও থাকে বা কখনও সম হয় যদি সমপরিমাণ হয়ে থাকে তাহলে তো আপনি অর্ধেক যদি এখন দিতে চান আদাসা তাহলে মহাবীর আদে যে ইস্তেহাদ করেছেন সেই ইস্তেহাদও আপনার স্বপক্ষে নয় অতএব সেই সমস্ত চিন্তা না করে দুর্বলতার সুযোগ না নিয়ে রাসুল সাল্লি সাল্লাম ও কালাফায় রাশিদ্দিনের প্রকৃত সুন্না আমাদের গ্রহণ করা উচিত একটু আমরা জেনে চেষ্টা করব এখন এই সদকাতুল ফেতের আমরা কখন বের করব। কোন সময় আমরা দেব জবাব সদকাতুল ফেতের বের করার দুটি সময় রয়েছে একটি হলো বৈধতার সময় একটি হলো উত্তম সময় সদকাতুল ফেতের বের করার উত্তম সময় হচ্ছে ফজরের পর থেকে শুরু করে ঈদের সালাতের জন্য বের হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্তই সদকাতুল ফেতের বের করার হচ্ছে উত্তম সময় কেউ যদি আরও আগে বের করতে চায় মাগরিবের পরে তাও জাহেজ রয়েছে বরং আরও কেউ যদি আগে বের করতে চান যেমন সৈহুল বুখারের হাদিসে এসেছে ওকান বিশেষ করে যারা সংগ্রহ করে থাকে তাদের কাছে আপনি ঈদের একদিন বা দুদিন আগে দিতে পারেন এটুকু জায়েজ রয়েছে কিন্তু কেউ যদি রমজানের শুরুতে কেউ যদি রমজানের মাঝামাঝি শেষ দশকে বের করতে চান যতটুকু জানা যায় রসুল সাল্লাহাম ও সাহাবাইকে নাম থেকে এ ধরনের কোনো সঠিক প্রমাণ পাওয়া যায় না তাই সকাতুল ফেতর বা জাকাতুল ফেতর আপনি বের করবেন খুব আগে হলে রমজানের শেষ একদিন বা দুদিনে আর যদি না হয় সঠিক সময় পারেন তাহলে মাগরীবের সূর্যাস্তের চাঁদ দেখার পর থেকে শুরু করে ঈদের সালাতে যাওয়ার পূর্ব পর্যন্ত সম্মানিত দর্শক শ্রোতা যদি কোনো ব্যক্তি যথা যথাসময়ে জাকাতুল ফেতর বের করতে না পারেন তাহলে কি তার জন্য জাকাতুল ফিতর মাফ হয়ে যাবে জবাব না কখনো জাকাতুল ফিতর বের না করতে পারলে মাফ হয়ে যাবে না সেটি সঠিক সময়ে বের করতে হবে এটাই হল নির্দেশ যদি কারো পক্ষে কখনো সম্ভব না হয় ইচ্ছায় অনিচ্ছায় যেভাবে হোক না কেন তাহলে মাফ হয়ে যাবে তা নয় বরং তাকে অবশ্যই বের করতেই হবে না হলে তিনি অবশ্যই এ ফরজ তরখের জন্য যে মহাশাস্তি তিনি পেতে হয় সেটি অবশ্যই পাবেন ওপরন্ত সময় বের না করার কারণে তিনি সঠিক সব থেকেও প্রকৃত ফজিলত থেকেও অবশ্যই বঞ্চিত হবেন প্রশ্ন আসতে পারে সদকাতুল ফিতর বা জাকাতুল ফেতর কি দিয়ে দিব পয়সা দিয়ে দিবো না খাদ্য দিয়ে দিব জবাব রসুল সাল্লাহ আলী হুসাল্লামের সময়ও পয়সার ব্যবহার ছিল কিন্তু রসুল সাল্লাম ও সাহাবাই কেরাম্পন কেউ কখনো পয়সা দিয়ে সদকাতুল ফেতর দিয়েছেন বলে এর কোনো সঠিক প্রমাণ পাওয়া যায় না তাই অনেক বিধা নেই গুরুত্ব সহকারে বলেন যে সৎকাতুল ফেতের যদি পয়সা দিয়ে দেওয়া হয় তাহলে সেটি আদায় হবে না সুতরাং আমরা বলবো যে প্রকৃত সন্না যা পারতপক্ষে আপনাকে সর্বদাই চেষ্টা করতে হবে সেটি হলো সৎকাতুল ফেতের আপনি দিবেন খাদ্য দিয়ে পয়সা দিয়ে নয় এটাই হচ্ছে আসল সন্না সম্মানিত দর্শক শ্রোতা সর্বশেষ একটি বিষয় আসে যায় সৎকাতুল ফেতের কাকে দিব এর হকদার কারা কে নেবে কে পাবে সদকাতুল ফেতরের হকদার সংক্রান্ত বিষয়ে রাসুল সালি সাল্লাম যেভাবে হাদিসে বলেছেন একজন রোজাদার সিয়াম অবস্থায় তার বহু ভুল ত্রুটি হতে পারে সেগুলি থেকে মুক্ত হওয়াই হচ্ছে সদকাতুল ফেতরের লক্ষ্য উদ্দেশ্য ঠিক অন্যভাবে তোর মাতুন লীলমা সাকিম এটি হচ্ছে মিসকিনদের জন্য একটি খাদ্য তাই সদকাতুল ফেতের এর বিতরণের খাত সম্পর্কে কেউ কেউ বলে থাকেন সেই আট শ্রেণী যে আট শ্রেণী জাকাত পাবে আবার কেউ বলেন যে শুধু দরিদ্র অল্লাহ তাহ আলম সে আট শ্রেণীকে না দিয়ে শুধু দরিদ্রদেরকে দেওয়াটাই সঠিক মনে করি এবং এটাই যুক্তিযুক্ত রাসুল সাল্লা সাল্লামের যুগে সেভাবে দেওয়া হয়েছে সেভাবে আমাদের দেওয়ার চেষ্টা করা উচিত আল্লাহ সবহান আমাদের সে তৌফিক দান করুন আমিনুলিল্লাহ রবি আলমিন ও সাল্লাহ তালাম বিনো মহম্মদি ও সাহেব আজমাইন সুবাহিকা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 चारैटेल चैनल हलो सब सराम समर्थन कर डोनेशन और जागत पाठान ठिकाना आईआरएफ आई आल्रायन बैंक क्वाड्रानकोट आठचल्लिस क्याथर्पे रोड बर्मिंग हम इोस्टकोड विन फाइव वन एच पाउंड नम्बर जिरो डबल वन थ्री टू थ्री जिरो वनो अंट नंबर जिरो डबल वन थ्री टू थ्री जरो टू इस डॉलर अट्ठ नंबर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 এই দায়িত্ব পূরণ করুন ধোঁয়া পূর্ব দিক থেকে বের হবে মারিয়ামের ছেলে ইসা আলাহ ইসলাম আবার নেমে আসবে দার্জালের কপালের উপরে কাপা থাকবে মানে দার্জাল কা মানুষ शेख अब्दुर राजर कियामत आज रे दस टुन समेल